السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وكفا وسلام على عباده الذين اصطفاء ما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله صدق الله العظيم وكان رسول الله صلى الله عليه وسلم يمشي هوناً যেটি নবী আলহিস্লামের সাথে সম্পৃক্ত নবী সাল্লামের যে গুনটি ছিল আজকে একজন দায়ী তার চলা তার ফেরা তার কথা বলা এবং তার মানুষের সাথে সাক্ষাৎ তার প্রতি যে পদক্ষেপ রসুল সাল্লাহ আলীতে হবে যদি মিশে তাহলে তার ওই দাওয়াতের মধ্যে প্রভাব সৃষ্টি হবে দাওয়াতের মধ্যে সে সফল কামনা করতে পারবে এবং এই দাওয়াতের মাধ্যমে মানুষ ইসলামের ছায়াতলে তলে আশ্রয় পাবে চলুন আমরা আজকে আলোচনা করব রসুল্লাহ সাল্লাহ আলিউাল্লামের পথ চড়া কেমন ছিল উনি কিভাবে চলতেন উনার হাঁটা কেমন ছিল হাঁটার ধরন কেমন ছিল রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম যখন হাঁটতেন পা খুব জোরে সজোরে পা উঠাতেন এবং আস্তে করে পাটা রাখতেন এবং উনার চলার সময় চলার কদম ছিল ছোট ছোট এবং উনার চলার সময় মনে হতো উনি খুব দ্রুত হাঁটছেন আসলে তার গতি চলার গতি ছিল খুব দ্রুত দীর্ঘ তসুল্লাহ সাল্লি সাল্লাম তিনি ছোট ছোট কদমে চলতেন চলার সময় মনে হতো তিনি উঁচু স্থান থেকে নিচু স্থানে নামছেন উঁচু স্থান থেকে নিচু স্থানে নামছেন। নামলে যে অবস্থানটা তৈরি হয় রসুস আসলাম এভাবে হাঁটতেন তাই আমাদের উচিত আমরা যখন পথ চলব চলার পথে আমরা পা সজরে উঠাবো এবং আস্তে করে মাটির মধ্যে রাখব এবং আমাদের চলা পায়ের কদমটা দীর্ঘ হবে খুব তারা সহজ হবে তাড়াতাড়ি হবে এবং এমনভাবে হাতবো মনে হবে যে উপর দিক থেকে নিচের দিকে নামছি প্রিয়ারে দলিল হল আবি হালা তা রসুল্লাহ সাল আলী ও দীর্ঘ হাদিস সামাইলে তিনি আহমেদ মোখার্জির মধ্যে লম্বা হাদিসের একটা অংশ তিনি বলেন রসুল্লাহ সাল্লিসাল্লামে সিফত বর্ণনা করতে গিয়ে বলেন আমরা নিতে পারি আল্লাহ সুবাহন হতে পারে আমাদেরকে নবীজীর এই গুনে গুণানিত হয়ে আমাদেরকে প্রকৃত দায়ী সুন্দর দায়ী সারা বিশ্বের মধ্যে ইসলামের প্রচার করা তহফিক দান করুন ইসলামের পয়গামকে पृथिवीर मानस घरे घरे का प्रत्येक घरे पार तौफिक दान कर आदर्श आदर्शवान जीवन पर तौफिक दान कर